জাহিলি যুগের বিখ্যাত কবি ইমরুল কাইস যখন রোমক সম্রাট কাইসারের দরবারে গমনের ইচ্ছা করল তখন জাহিলি যুগের আরেক প্রথিত যশা কবি সাম আল কাছে তার বর্ম অস্ত্র আর বেশ কিছু জিনিসপত্র গচ্ছিত রাখল ইমরুল কাইস মারা গেলে কিন্দার রাজা সাম আলের কাছে গচ্ছিত বর্ম ও অস্ত্র চেয়ে দুধ পাঠাল সামাল আল জানিয়ে দিল সে প্রকৃত হকদার ছাড়া অন্য কারো কাছে গচ্ছিত জিনিসগুলো অর্পণ করবে না একমাত্র প্রকৃত হকদার কি সেগুলো বুঝিয়ে দিয়ে দায় মুক্ত হবে রাজা আবার লোক পাঠালো কিন্তু এবারও সামাল দিতে অস্বীকৃতি জানালো। সে বলল আমি বিশ্বাস ঘাতকতা করতে পারব না পারব না আমানতের খেয়ানত করতে নিজের দায় এড়িয়ে যেতে এর ফলে কিন্দার রাজা ধৈর্যচ্যুত হয়ে সাম আলের বিরুদ্ধে সসৈন্য অভিযান পরিচালনা করল সাম আল দুর্গে আশ্রয় নিল কিন্দার রাজা দুর্গ অবরোধ করল এদিকে সামালের এক ছেলে দুর্গের বাইরে ছিল কিন্দার রাজা তাকে ডাগালে পেয়ে বন্দী করল সামাল দুর্গের উপর থেকে উকি দিল কিন্দার রাজা তাকে দেখতে পেয়ে তীব্র শ্লেষ ছুড়ে বলল এই দেখো তোমার ছেলেকে আমরা বন্দী করেছি ভালোই ভালোই বর্ম অস্ত্রগুরু আমার কাছে অর্পণ কর আমি তোমার পথ থেকে সরে দাঁড়াব অবরোধ উঠিয়ে প্রস্থান করবো এবং তোমার ছেলেকেও তোমার কাছে ফিরিয়ে দেব আর এর অন্যথা হলে তোমার চোখের সামনে তোমার ছেলেকে জবাই করবো এখন ভেবে দেখ কোনটা বেছে নেবে জবাবে সাম আল তাকে বলল আমি কৃত প্রতিশ্রুতি ভঙ্গ করতে পারব না তোমার যা খুশি করতে পারো কিন্দার রাজা তার চোখের সামনে ছেলেটিকে নির্মম হত্যা করলো। কিন্দার রাজা শত চেষ্টা করেও সামালকে আলকে টলাতে না পেরে ব্যর্থ মনোরথে রাজ্যে ফিরে গেল সাম আল প্রতিশ্রুতি পূরণ করতে গিয়ে পুত্রের নিহত হওয়ার অনুপম ত্যাগকে মহাপূর্ণ জ্ঞান করল ইমরুল কাইসের উত্তরাধিকারীরা এলে তাদের কাছে বর্ম ও অস্ত্রগুলো সমর্পণ করল সামাল নিজের পুত্রের জীবনের চেয়ে প্রতিশ্রুতি পূরণকে অগ্রগণ্য মনে করে অবলী হত্যা মেনে নিয়েছিল এ মর্মে সামালের আবৃত্তিকৃত চরম ওয়াফাইতু বি আদর কিন্ডি ইন্নি ইদামা খন ওয়াফাইতু। আমি কিন্ডির আমানতের যথার্থ রক্ষণ করেছি যখন লোকেরা চরম খ্যানতে লিপ্ত